बारोटा बजाई लो रे सा दले देश बारोटा बजाई लो रे साए खेर दले धर्मे कलम को छाइल रे साए खेर दले देशर बारोटा बजाय लो रे साए खेर दले दले তারা বোমা মাইরা মানুষ মাইরা গেছে এখন মায়ের জেলের দলে, দেশের বারোটা বাজাইলো রে সায় দলে ধর্মে কলঙ্ক ছড়াইলো রে সায় দলে ব্যাং কইরা শায়েক টাকা জোগাড় করে সেই টাকাতে বোমা কিনে দেশের মানুষ মারে হ্যাঁ দেশের বারোটা বাজাইলো রে শায়ে খের দলে ধর্মের কলঙ্ক ছড়াইলো রে সায় দলে দেশের বার হোটা বাজাইলো রে শায়ে দলে ধর্মের কলঙ্ক ছড়াইলো রে সায় দলে জবর এখান শিষ্য পাইছে নাম যে বাংলা ভাই চলন বলন দোরে চেনার উপায় নাই জবর এখান শিষ্য পাইছেন নাম যে বাংলা ভাই জল খাতারে চেনা রূপায় না ও সে দলে তারা বোমা মাইরা মানুষ মায়রা গেছে এখন জেলে রে সাশের বারোটা বাজাইলো রে সায়ে দলে, ধর্মে কলঙ্ক ছড়াইলো রে সায়ে দলে। किस सहज सरल ऐले जोड़ कर तर हाथे बेहस्ते टिकेट बिक्री कर देश सहज सरल ऐल जोगा ধর্মে কলঙ্ক ছড়াইলো রে শায়ে খের দলে দেশের বারোটা বাজাইলো রে শায়ে খের দলে ধর্মে কলঙ্ক ছড়াইলো রে শায়ে দলে র্যাবের ফে বাংলা ভাই সাথে আরো কান্দে ভাই রেবের বাংলা ভাই সাথে কান্দে মেয়ের জামাই আরো কান্দে ভাই আরে আমজন তা খুশি হবে তাদের ফাঁসি দিলে রে শায়েখের দলে দেশের বারোটা বাজাইলো রে শায়েখের দলে ধর্মে কলঙ্ক ছড়াইলো রে সা দলে তারা বোমা মায়রা মানুষ মায়েরা গেছে ধর্মে কলঙ্ক ছড়াইলো রে সাশের বারোটা বাজাইলো রে রে খের দলে ধর্মে কলমক ছড়াইলো রে সায়ে খের দলে